98.3 रोमांचकर निवेदन सनडेन्स आजकल प्रफेर शंकु मल्पटी प्रथम प्रकाशित है शारदिया सन्देश पत्रिकाय तेरश एक অর্থাৎ উনিশশো সালে প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু প্রফেসর গজানন তরফদার ও ম্যাকাও গল্প পাঠে ও ম্যাকাও এর ভূমিকায় মীর শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও ম্যাকাও সাতই জুন বেশ কিছুদিন থেকে আমার মন মেজাজ ভালো যাচ্ছিল না আজ সকালে একটা আশ্চর্য ঘটনার ফলে আবার বেশ উৎফুল্ল বোধ করছি আগে মেজাজ খারাপ হওয়ার কারণটা বলি প্রফেসর গজানম তরফদার বলে এক বৈজ্ঞানিক কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন ভদ্রলোক যাবেন হাজারিবাগ আমার নাম শুনে আমার বইটই পড়ে এসেছিলেন আমার সঙ্গে আলাপ করতে এবং আমার ল্যাবরেটরিটা দেখতে এর আগে অন্য কোনো বৈজ্ঞানিক যে আসেননি তা নয় প্রায় সব দেশের বৈজ্ঞানিকেরাই ভারতবর্ষে এলে একবার আমার ল্যাবরেটরিটা ঘুরে দেখে যান এক নরবুজি ও প্রাণীত্ত্ববিত্ত প্রায় এক মাস কাটিয়ে গিয়েছিলেন আমার এখানে কিন্তু এ লোকটি যেন একটু অন্য রকম। এর হাবভাব যেন কেমন কেমন বড্ড বেশি খুঁটি প্রশ্ন এবং চাহনিতে এমন একটা চঞ্চল ও তীব্র ভাব যেন দৃষ্টি দিয়েই আমার গবেষণার সবকিছুর রহস্য আয়ত্ত করে ফেলবেন মৌলিক গবেষণা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে একটু রেশারেশি থাকতে বাধ্য আমি যে সব তথ্য বছরের পর বছর চিন্তা করে অঙ্ক কষে মাথার ঘাম পায়ে ফেলে আবিষ্কার করেছি তা কেউ এক প্রশ্নের জবাবে সব জেনে ফেলবে এটা আশা করাটাই তো অন্যায় অথচ ভদ্র ভদ্রলোকের যেন সেরকমই একটা মতলব আমার চেহারা দেখে আমাকে বোধ হয় নিরীহ গোবেচারা বলেই মনে হয় নইলে সরাসরি এসব প্রশ্ন করার করে। আর প্রশ্ন করলেও তার জবাব পাবার আশা করে কি করে আমি আবার সে সময়টা একটা আশ্চর্য ওষুধ নিয়ে গবেষণা করছিলাম সে ওষুধটা খেলে যে কোনো প্রাণী অদৃশ্য হয়ে যাবে ওষুধে পুরো কাজ তখনো দিচ্ছিল না যে গিনিপিকটার উপর পরীক্ষা করছিলাম সেটা ওষুধ খাবার পর ঠিক সতেরো সেকেন্ডের জন্য একটা স্বচ্ছ ঝাপসা চেহারা নিচ্ছিল সম্পূর্ণ অদৃশ্য হচ্ছিল না কোনো উপাদানে একটু গন্ডগোল ছিল এবং সেই কারণেই আমার মনটা উদ্বিগ্ন ছিল আর সেই সময় এলেন তরফদার মশাই তার প্রশ্নবাণের ঠেলা সামলাতে সেদিন আমার রীতিমতো বেগ পেতে হয়েছিল আসে কি বেআাড়া রকমের কৌতূহল আর ওষুধপত্রের বোতল হাতে নিয়ে ছিপি খুলে না দেখা অবধি যেন তার শান্তি নেই তবে একটা জিনিস টের পে বেশ মজা লাগছিল আমার নিজের তৈরি ওষুধের প্রায় একটিও প্রফেসর তরফদার চিনে উঠতে পারছিলেন না অর্থাৎ সেগুলো কি কি জিনিস মিশিয়ে যে তৈরি হয়েছিল তা তিনি মোটেই আন্দাজ করতে পারছিলেন না আমি অবশ্যই আমার খাতাপত্রগুলো তাঁকে ঘাঁটতে দিই নি অর্থাৎ তার মধ্যেই অদৃশ্য হবার ওষুধের ফর্মুলা এবং সেই সম্বন্ধে আমার গবেষণার যাবতীয় নোট ছিল সেই খাতাটা আমি সব সময় চোখে চোখে রাখছিলাম কথা বলতে বলতে হঠাৎ একটা রেজিস্ট্রি চিঠি এসে পড়াতে এবং আমার চাকর প্রহাদ বাড়িতে না থাকাতে আমাকে দু মিনিটের জন্য উঠে বাইরে যেতে হয়েছিল ফিরে এসে দেখি খাতাটা খুলে আমার লেখা একটা অস্বাভাবিক বাধ্য হয়েই একটা মিথ্যের আশ্রয় আমাকে নিতে হল বললাম দেখুন আমি এই একটা চিঠি পেয়েছি তাতে একটা বড় দুঃসংবাদ রয়েছে আপনি যদি কিছু মনে না করেন আজ আর আপনার সঙ্গে কথা বলতে পাচ্ছি না এর পরে আরও দুদিন এসেছিলেন প্রফেসর তরফদার কিন্তু আমার ল্যাবরেটরিতে তার প্রবেশ করা হয়নি কারণ তিনি এসেছেন যে নেই আমি ল্যাবরেটরিতে তালা লাগিয়ে তাকে বৈঠকখানায় বসিয়েছি ফলে দুবারই ভদ্রলোক চা খেয়ে পাঁচ মিনিট উসকুস করে আজে বাজে বুকে বিদায় গ্রহণ করেছেন তারপর কবে যে তিনি হাজারিবাগ ফিরে গেছেন জানিনা এই কদিন আগে বুধবার তার কাছ থেকে একখানা চিঠি পেয়েছি এ চিঠির মর্ম আমার মোটেই ভালো লাগেনি তরফ তারা সম্পর্কে একটা চাপা বিদ্রুপের সুরে লিখছেন যে তিনি আমার কাজে মোটেই ইম্প্রেসড হননি এবং তিনি নিজেই একটি অদৃশ্য হওয়ার আশ্চর্য উপায় আবিষ্কার করতে চলেছেন আমার আবিষ্কারের চেয়ে তার মূল্য নাকি অনেক বেশি হঠাৎ একটা খটকা লাগলো যে দু মিনিট তরফদার আমার খাতা খুলে দেখার সুযোগ পেয়েছিলেন তার মধ্যে তিনি কি আমার ফর্মুলা সব কণ্ঠস্থ করে ফেলেছেন নাকি এবং সেটার ভিত্তিতেই কি তিনি নিজে কাজ করে খোদার উপর খোদকারি করতে চলেছেন না অসম্ভব। অসম্ভবের এমন ক্ষমতা আছে বলে আমার আদৌ বিশ্বাস হয় না বরং তাকে আমার মোটামুটি সাধারণ স্তরের বৈজ্ঞানিক বলেই মনে হয়েছিল তবু ও চিঠিটা পড়ে আমার মেজাজটা কেমন জানি তেতো হয়ে গিয়েছিল এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা घटे आज ही सकाले भोर साढ़े छटा उशर धारे पेड़ एस अभ्यस मत बागान फुल गाचल देखते गए एम समय पूब दिकर देर धारे गोलंच गाचटार दिखे चाहते ही देखी गाचटार एक डाले चोख झलसान रंग खेला का देखी এক অতিকায় আশ্চর্য সুন্দর ম্যাকাও পাখি গাছটার একটা ডালে বসে আমার দিকে চেয়ে আছে ম্যাকাও কাকাতুয়া জাতীয় পাখি কিন্তু আয়তনে কাকাতুয়ার চেয়ে প্রায় চার গুণ বড় এর আদি বাসস্থান দক্ষিণ আমেরিকা এত রঙের বাহার পৃথিবীতে আর কোনো পাখির আছে বলে মনে হয় না দেখলে মনে হয় প্রকৃতি যেন রামধনুর সাতটি রং নিয়ে খেলা করতে করতে খেয়াল বসে পাখিটির গায়ে তুলির আঁচড় কেটেছেন এ পাখি ঘরে রাখলে ঘর আলো হয়ে যাবে কিন্তু কিন্তু আমার বাগানে ও এলো কী করে আর গাছ থেকে উড়ে এসে আমার কাঁধে বসবে কেন এ পাখি যাই হোক ইনি আমার পোষা না হলেও আমার কাছে থাকতে এর কোনো আপত্তি হবে বলে মনে হয় না আমি ম্যাকাউটিকে কাঁধে নিয়ে বাড়ির ভেতর চলে এলাম তারপর চোখে রাখার সুবিধে হবে একবার মনে হয়েছিল যে আমার ওষুধপত্রের উৎকট গন্ধে হয়তো এর আপত্তি হবে কিন্তু সে টু শব্দটি করল না আমার বেড়াল নিউটন দু একবার ফ্যাঁসফুঁস করেছিল কিন্তু পাখির দিক থেকে রকম বিরক্তি বা শত্রুতার লক্ষ্য না দেখে সে চুপ করে গেল কিছুদিন পরে হয়তো দেখবো পরস্পরের মধ্যে বেশ বন্ধুত্বই হয়েছে সকালে দুটো ক্রিম ক্র্যাকার বিস্কুট খেয়েছে পাখিটা তারপর তার উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করেছি প্রল্লাদ প্রথমে যেন হক গিয়েছিল তারপর সেও পাখিটাকে মেনে নিয়েছে আমার বিশ্বাস कैकदे भेतर प्रहल्ल पाखिटा के फिले आज लबरेटर ते का चोख पड़े गति देखे से एक दृष्टि चे आखि कह के जाने उसे जून आज एक अद्भुत घटना গিনিপিকের খাঁচা থেকে টেবিলে এনে ওষুধের বোতলটি হাত থেকে নামিয়ে রাখছি হেঁড়ে কর্কশ গলায় প্রশ্ন আমি এলোকি যে মেকাওটার দিকে চাইতে সেটা ঠোঁটটা নড়ে উঠল আমি তো অবাক এই যে কথা বলে শুধু কথা নয় এমন স্পষ্ট কথা আমি পাখির মুখে কখনোই শুনিনি আমি কিছুক্ষণ ভ্যাল ভ্যাল করে ম্যাকাউটার দিকে তাকিয়ে রইলাম তারপর পাখিটার মুখ থেকে একটা শব্দ বের বেরোলো যেটা খ্যাঁক খ্যাক হাসি ছাড়া আর কিছুই হতে পারে না আমার হাতের বোতলটা হাতেই রয়ে গেল তারপর দেখি ম্যাকাউটার ম্যাকা মশাই যেন একটু গম্ভীর হয়ে গেলেন তারপর গলার শর্তিকে আরেকটু করকশ করে কথা এলো না একে সিরিয়াসলি না নিলে বোধহয় হবেন আমি গলাটা খাঁকড়ে নিয়ে বললাম এতে একটা আছে সেটা যে খাবে সে অদৃশ্য হয়ে যাবে পা এখন খেলে ঘন্টা পাঁচেকের জন্য অদৃশ্য অনুপাণে তফাত করলে সময় বাড়ানো কমানো যেতে পারে ম্যাকাউটা কিছুক্ষণ চুপ করে একটা শব্দ করল। ठीक मानुषर गम्भीर गलायर मतलब सोडियम बार्बनेट बाबे डीम गाँदाले रस और ओर आयोरिन मैकाओ एप देखल से एक दृष्ट लटर मेझेर दिखे चेबल तुम्हें आश्चर्य कथा शिखले की मैकाओ निपर बोल की शिखले मन हल मैका ठोटा न कथा बड़ा पड़े पावे विचित्र पाखीजे आज कथा बोलते ये तो भावा जाए ये एके बे जून आज यध घंटा आगे रतर खा शेषरेटर दिखे जा घरटाई तलाा देव बोले एम समय दरजार मुखटाते आसते ही একটা বিড়বিড় করে কথা বলার শব্দ পেলাম এটা ম্যাক কথা কিন্তু আস্তে আস্তে চাপা গলায় কথা বলছে সে আমি পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কান পাততেই কথাটা স্পষ্ট হয়ে এলো কার্বনেট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ বার এই নামের আবৃত্তি শুনে তারপর গলা খাঁকড়িয়ে ল্যাবরেটরিতে ঢুকে বললাম গুড তার আবৃত্তি থামিয়ে কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে থেকে বলল বই না হঠাৎ গুড নাইট অনুবাদ এর আদি বাসস্থান যে সত্যি দক্ষিণ আমেরিকা সে বিষয়ে আর কোন সন্দেহ রইল না ল্যাবরেটরিতে যখন তালা লাগাচ্ছি তখন শুনতে পেলাম আবার আবৃত্তি শুরু হয়েছে আমি এই অত্যাশ্চর্য পাখির বাক শক্তি আর স্মরণ শক্তির কথা ভাবতে ভাবতে উপরে চলে এলাম চব্বিশে জুন আজ বড় দুঃখের দিন আমার প্রিয় ম্যাকাউ পাখিটি উধাও হয়েছেন উধাও মানে অদৃশ্য নয় অর্থাৎ আমি তার উপর কোনো বৈজ্ঞানিক পরীক্ষা করিনি সে সত্যি সত্যিই কোথায় যেন চলে গেছে এটা তার হঠাৎ আবির্ভাবের মতোই রহস্যজনক সকাল এলে বড়জুরি দরজা খুলে দেখি উত্তর দিকের জানলার পাশে রাখা লোহার দাঁড়টা খালি পাখিটার উপর আমার এতই বিশ্বাস ছিল যে তাকে চেন দিয়ে বেঁধেও রাখিনি আমার স্পষ্ট মনে আছে যে জানলাটায় আমি নিজের হাতে ছিটকিনি লাগিয়েছিলাম এখন দেখি জানলাটা খোলা গড়াদের ফাঁক দিয়ে কসরত করে বেরিয়ে যাওয়া खिटार पक्ष असम्भव नुटकिनीटा खुलल क्या कि मैकाओ बाबाजी बिराट ठोट दिए निजे कर्म कर पाखी खाद्यवा जत्नरों तो अभाव छोनाखी पाला क्यों हमारे मनटा खराब हो ग একটা টকটকে লাল পালক পড়েছিল জানলাটার কাছে মেঝেতে আমি সেটাকে যত্ন করে তুলে রেখে দিলাম তারপরে বন্ধ করে দোতলায় এসে চুপ করে শোবার ঘরের জানলার ধারে আমার বেতের চেয়ারটায় বসে রইলাম বিকেলে আমার প্রতিবেশী বাবু এসেছিলেন চা খেতে খেতে এমন বকবক শুরু করলেন যে একবার ইচ্ছে হলো আরেক এক চা অফার করে তার সঙ্গে নতুন ওষুধ মিশিয়ে দিয়ে তাকে একটু শিক্ষা দি কিন্তু সেটা আর প্রয়োজন হল না শুধু পাখির রহস্য সমাধান হল না বলে নয় পাখিটার উপর সত্যি মায়া পড়েছিল তাই আমার মনের এই অবস্থা কাল থেকে আবার ওষুধটা নিয়ে পড়তে হবে আমি জানি একমাত্র কাজই আমার এই বন্ধুবিচ্ছেদের সাহায্য করবে। জুলাই। আজকের ঘটনা যেমনই অবিশ্বাস্য। কজন বৈজ্ঞানিকের জীবনে এমন সব চিত্তাকর্ষক ঘটনা ঘটেছে জানতে ইচ্ছা করে কদিন থেকেই বৃষ্টি হবার ফলে একটু ঠান্ডা পড়েছিল উশ্রীর ধারে সকালটায় तेड़ान मात्राज एक बेशी बाजे। बाजार थे के फिर तह बजाराची एदर दर्जा खोला देखे मन कैम जानी खटका लागल बुझते तला স্বাভাবিক খোলা হয়নি কোনো বৈজ্ঞানিক সেটাকে খোলা হয়েছে আমার বুকের ভেতরটা করে উঠল। দৌড়ে বাড়ির ভিতর গিয়ে প্রথমেই চোখে পড়ল নিউটনকে সে বৈঠক এক কোণে সজারুর মতো লোম খাড়া করে দাঁড়িয়ে আছে নিউটনের এমন সন্ত্রস্ত ভাব আমি আর কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না আবার একটা শব্দ শুনলাম আমার ল্যাবরেটরির দিক থেকে যেন আমার জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাটি করছে আমি উর্ধ্ব শ্বাসে ছুটে গিয়ে ল্যাবরেটরিতে ঢুকেই এক আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম আমার ফ্লাস্ক রিটর্ট, টেস্ট টিউব ইত্যাদি গবেষণার যাবতীয় সরঞ্জাম সব চারদিকে ছড়ানো আলমারি খোলা বইপত্র সব ধুলোয়ুটোপুটি ওষুধের বোতল খোলা অবস্থায় তা থেকে ওষুধ বেরিয়ে টেবিলের গাবে টপটপ করে পড়ছে দৃশ্য পড়ল আমার এক গোছা নোটসের এর খাতা শূন্য এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে হঠাৎ জানলার দিকে উড়ে গেল জানলার শিখ দেখি গলিয়ে খুলে ফেলা হয়েছে আমি কয়েক সেকেন্ড হতভম্ব থেকে তারপর সম্বিত ফিরে এক লাফে আমার জিনিসপত্র ডিঙিয়ে জানালার কাছে গিয়ে আমার খাতাগুলির উপর ঝাঁপিয়ে পড়লাম তারপর এক বিচিত্র যুদ্ধ কোনো এক অদৃশ্য ডাকাতের সঙ্গে চললো আমার ধস্তাধস্তি লোকটা তেমন জোয়ান নয় সে অদৃশ্য হওয়াতে তার সঙ্গে যুজতে আমার বেশ বেগ পেতে হল কিন্তু আমিও ছাড়বার পাত্র নই ওই খাতাগুলি আমার প্রাণ ওতে রয়েছে আমার ৪০ বছরের বৈজ্ঞানিক জীবনের সমস্ত ফলাফল হয়ে শরীরের সমস্ত বল প্রয়োগ করে বেপরোয়া কিল ঘুষি লাথি মেরে খাতাগুলো উদ্ধার করার পর মুহুর্তে লোকটা জানালা টপকিয়ে বাইরের বাগানে গিয়ে পড়ল আমি কোনো মতে জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখি বাগানের ঘাসের উপর দিয়ে একটা পায়ের ছাপ পাঁচিলের দিকে গিয়ে চলেছে তারপর কানে এলো এক পরিচিত পাখির কর্কশ কণ্ঠস্বর ও ডানার ঝটপটানি পূর্ব দিকের পাঁচিল বেয়ে উঠে তখন লোকটা পালাবার চেষ্টা করছে কারণ পাঁচিলের গায়ের ফাটল থেকে যে অশ্বত্থের চারা বেরিয়েছিল সেটা চোখের সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আর সেই সময় শুনলাম এক মানুষের গলার আর্তনাদ আমার চেনা গলা গজানন দলদারের অদৃশ্য ম্যাকাও অদৃশ্য প্রফেসর কে আক্রমণ করেছে পাঁচিলের গাবে রক্তের ধারা নেমে আসছে বাগানের ঘাসের দিকে তারপর শব্দ হল ধূপ হৃৎস্পন্দন রীতিমতো বেড়ে গেছে এইবারে একটা ঠং শব্দ শুনে মাথা তুলে দেখি ম্যাকাউর দাঁড়টা কম্পমান বাবাজি ফিরে এসেছেন আমি ইংরেজিতে উত্তর দিলাম গুড মর্নিং ব্যাপার কি তো দেখতেই পাচ্ছি কে তুমি চিনলে কিভাবে ম্যাকাউ যা বলল তাতে এক আশ্চর্য কাহিনী প্রকাশ পেল তরফদার গিয়েছিলেন ব্রাজিলে বছরখানেক আগে সেখানে এক সার্কাস থেকে এই পাখিটি তিনি নিয়ে আসেন তাও চুরি করে সতেরোটি বিদেশি ভাষা জানা অলৌকিক স্মৃতিশক্তি সম্পন্ন এই ম্যাকাউটিকে নিয়ে সেই সার্কাসে খেলা দেখাতো এক বাজিকর কাজেই তার বুদ্ধি ও বাকশক্তির ব্যাপারে তরফদারের কোনো কৃতিত্ব নেই যদিও ম্যাকাউ तरफदारे तरफदारखिटी गोलंचांग्रह फर्मूल्य हबार ओषे उपादान गैक्टर का जेने तश घंटा अदृश्य थोड़ा मिक्सचार तैरीय সেটা পান করে তরফদার নিজেকে অদৃশ্য করে ফেলেন সেই সময় তরফদারের হাবভাব লক্ষ্য করে বুঝতে পারে যে এবার তিনি তার পোষা পাখিটিকে হত্যা করবার বন্দি করেছেন কারণ তার হয়তো ভয় হয়েছে যে পাখিটি ভবিষ্যতে অন্য কোনো বৈজ্ঞানিকের কাছে ফর্মুলাটি ফাঁস করে দিতে পারে অদৃশ্য তরফতারের আলমারি খুলে যখন তার ভেতর থেকে বন্দুক এবং টোটা বেরিয়ে আসে সেই সময় মেকাউটি আত্মরক্ষার আর কোনো উপায় না দেখে ঠোঁটের এক কামড়ে ওষুধের বোতলটি খুলে ফেলে ঢক ঢক করে খানিকটা ওষুধ গিলে ফেলে অদৃশ্য হয়ে যায় তরফতার এদিক ওদিক গুলি চালিয়ে ঘরের দেয়াল ক্ষতবিক্ষত করা ছাড়া गिरिडी पह झोपर आड़ाले पे बसा এবং আমি ও প্রহাদ বাড়ি থেকে বেরিয়ে গেলে ডাকাতির তোর চোর আমি জিজ্ঞেস করলাম ডাকাতির সময় তুমি কোথায় ছিলে বাইরে বাইরে তারপর আর আমি বেশ তো থাকো না আর কোনো বৈজ্ঞানিকের সঙ্গে দোস্তি নেই তো আমার ফর্মুলা অন্যের কাছে পৌঁছবে না তো আবার সেইভাবে অট্টহাস্য করল জিজ্ঞেস করলাম ওষুধ কটাই বটে এখন তো আটটা বাজে দশ ঘন্টা তো হয়ে এলো বটেই সেই হাসির সঙ্গে সঙ্গেই দেখলাম আমার ঘরটা আলো হয়ে উঠল সূর্যের আলো নয় ম্যাকাউয়ের বহু বিচিত্র পালকের চোখ ঝলসানো রঙের আলোয় আমার চেহারা ফিরে গেল আমি আমার খাতাগুলো ঝাড়তে ঝাড়তে চেয়ার থেকে উঠে পড়ে ম্যাকাউটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম থ্যাংক ইউ ম্যাকাউ বললিয়া